hasanah পিস বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদেরকে আমাদের আলোচনা শোনার জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সোননাথের মূল্যায়ন এই শিরোনামে আমার আলোচনা করতে গিয়ে আপনাদের কাছে পেশ করেছি কয়েকটি পর্ব আজকেও পেশ করব বেদাত থেকে দূরে থেকে সোননাতকে মূল্যায়ন করার যথাযথ চেষ্টা করুন বিদাত একটি জঘন্য কর্ম এই জন্যই রসুল্লা সাল আলী সাল্লাম যখনই কোনো কথা বলতেন সোননাথের পাশাপাশি বেদাত সম্পর্কেও সচেতন করতেন এই কথাই বলেছি এবং আজকেও বলবো যে দেখুন সোননাথ পালনীয় বিদাত বর্জনীয় সোননাথ চান্নাতের পথ দেখায় বেদাত জাহান নামের পদ দেখায় রসুল্লা সাল্লাসাল্লাম এবং সাহাবা কেরাম সর্বদা বেদাতি কর্ম থেকে উম্মাকে বিরত থাকার জন্য ভয় প্রদর্শন করেছেন খুদ্বাই বলেছেন এবং কারা বেদাতের উৎপত্তি করবে কারা বেদাতের জন্ম দিবে কারা বেদাতকে সৃষ্টি করবে সে ব্যাপারে তিনি পরিষ্কার বলে গেছেন যে গত পর্ব আমরা আলোচনা করেছি এক শ্রেণীর ভুয়া দল অসংখ্য ভুয়া দল যেগুলো ভই ফোড় কোরআন সঙ্গে তাদের মিল নেই নিজেরা নিত্য নিত্য আমল তৈরি করবে সে ব্যাপারে আপনাদেরকে আমরা আগেই বলেছি রসল্লা সাল আলাইকাল্লাম একদিন সালাত আদায় করার পরে সাহাবিদের দিকে ঘুরে বসলেন ঘুরে বসার পরে এর বার সারিয়া বলছেন তিনি আমাদের কাছে অত্যন্ত সারগর্ভপূর্ণ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করলেন জারাফাত মিনহাল অউন ও অজিরাত মিনহাল কলুম বক্তব্য শুনে এমন ভীতি জন্মালো আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো এবং আমাদের হৃদয়গুলো ভয়ে বিগলিত হল আমরা আশ্চর্য হয়ে গেলাম একজন ব্যক্তি ওঠে বললেন কলা রজনী এরাসুল্লাহ বলছেন এরাসুল সাল্লাম আজকের বক্তব্য যেন মনে হচ্ছে আপনার শেষ ভাষণ শেষ বক্তব্য সুতরাং আপনি আমাদেরকে আরো করুন শুরু করলেন ওসিয়ত করা সব সময় ধরে রাখো সময় আল্লাহকে ভয় করো তারপরে বলছেন যিনি তোমাদের আমির হবেন উল আমর হবেন তার কথা শ্রবণ করবে এবং যথ আনুগত্য করবে আইন কানা আবাদ হাবসিয়া যদিও ওই ব্যক্তি হাবসি গুলামও হয় কিন্তু যোগ্যতায় অভিজ্ঞতায় দিনদারিতায় তিনি আমির হয়েছেন তিনি শাসক হয়েছেন তখন তাকেই তোমাকে আমির হিসাবে গ্রহণ করতে হবে তার কথা শুনতে হবে মানতে হবে তারপর বলছেন مَن یَعيش مِنکم بَعدَ فَسَارَ یَخْتِلَافاً کَثِیرَا حَمَر پُرے جَرَا تمرا অবస్థান করবে তারা অচিরে অসংখ ইখতিলাফ অসংখ মতভেদ তোমরা দেখতে পাবে তখন কি করবে فَعَلَیকুম بِسُنَّتی وَسُنَّتِ الْخُلَفَاءِ الرَّاشِدِینَ الْمَهْدِینَ تَمَسَّکُوا بِهَا وَعِضّوا عَلَیْهَا بِالنَّوَاضِض رَسولُ اللہ صلی اللہ علیہ وسلم তার জীবনের শেষ ভাষণ দিতে গিয়ে প্রাণ উজাড় করে কথা বলতে গিয়ে সাহাবে একেরামকে বলছেন যে ব্যক্তি আমার পরে অবস্থান করবে তারা অচিরেই অনেক মতনক্য মতভেদ দেখতে পাবে তখন কি করবে পায়লেই কুম্ভি সুন্নতি সুন্নাতিল খোলাফা এর অদিন আলমাহিন তখন তোমাদের উপরে শিরোধার্য। আবশ্যক বিষয় হলো আমার সোননাথকে শক্ত করে আঁকড়ে ধরে সোনাফায় রশিদ মাহাদ হেদায় প্রাপ্ত পথ প্রদর্শক চার খলিফার সুন্নাতকে আদর্শকে তোমরা আঁকড়ে ধরে থাকবে তারপরে বললেন সোননাথকে আঁকড়ে ধরার প্রতি উৎসাহ প্রদান করার পাশাপাশি তিনি এরপরে বলতে থাকলেন و اياكم ومحدثات الامور فان كللا محدث قدم بدعه وكل بدعه ضلالا ني বলছেন তোমরা যাবতীয় হুয়া আমল থেকে বেদাতি আমল থেকে সাবধান থাকবে একটা হলো নিষেধ করা একদিকে বিরত থাকার জন্য ইয়াকুম শব্দ ব্যবহার করেছেন বিদা কারণ প্রত্যেক এই হুয়া নতুন সৃষ্টি আমুলি হলো বেদাতা আর বেদাতি মানুষকে ভ্রষ্টতার দিকে অন্যায়ের দিকে প্রথভ্রষ্টার দিকে নিয়ে যায় নাসাইতে আসছে ওকুল্লা বিদ আতি দলালা কুল্লাহ দোলার আতিন ফিন্নার এবং প্রত্যেক ভ্রষ্টতায় আহ্বান করে জাহান নামের সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের কাছে পেশ করতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই মর্মে যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম শেষ ভাষণ দিতে গিয়েও তিনি এই কথাটি বললেন যখন অনেক ইতলাপ দেখবে অসংখ্য দল তৈরি হবে তখন মাত্র আমার সোননাথকে শক্ত করে আঁকড়ে ধরবে এবং যেগুলো আমার সুন্নাতের মধ্যে পাবে না তখন অনুসরণ করবে সুন্নাতকে খোলাফা সোনি এখানে একটি কথা বলে রাখা দরকার খোলাফা রাশেদিন আবু বাকর অমর ওসমান আলী রাহুম তারা রসুল সাল্লামের আদর্শ বিরোধী কোনো কাজ করেননি এর অর্থ হলেই কোরআন এবং সই হাদিসে যেটা বর্ণিত হয়েছে সেটা তো তারাই করে গেছেন যখন এমন কোনো কাজ তারা করতে গিয়ে সেটা কোরআন সন্ন্যার আলোকে তারা ইশতেহাত করে তারা করে গেছেন এমনটা কাজ আপনি করতে পারবেন আমার জন্য করণীয় কারণ যেটা হাদিসে বর্ণিত হয়েছে সেটাই করেছেন খোলাইফার আশিদ্দিন এর ব্যতিক্রম করেননি যেটা পাওয়া যাবে না তখন তাদের আদর্শের দিকে আমরা লক্ষ্য করব। আমাদের আলোচনার বিষয় যে তিনি কতটা সুনাদকে মূল্যায়নের জন্য বলেছেন আর কতটা বেদাত থেকে দূরে থাকার জন্য বলেছেন কিন্তু দুঃখজনক হলো এই যে আমরা বেদাতের ব্যাপারে সচেতন নই সুন্নাতের ব্যাপারেও সচেতন নই সুরাই মোহাম্মদ তেত্রিশ নম্রা একটা খুলুন আল্লাহ রব আল বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুল্লাহ সাল্লাম রানুগত্য করো তোমাদের আমুল বাতিল করোনা আল্লাহর আনুগত্য করতে গিয়ে যদি শিরিকের মিশ্রণ হয় আমুল বাতিল হয়ে যাবে অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল আলাই সাল্লামের আনুগত্য করতে গিয়ে যদি বেদাতের মিশ্রণ ঘটে তাহলে ওই আমুলও অগ্রহণযোগ্য এ আমূল গ্রহণযোগ্য নয় আলোচনা করছিলাম সুন্নাতের মূল্যায়ন এই মূল্যায়ন করতে গিয়ে বেদাতের সংমিশ্রণ আমরা ঘটিয়েছি আমরা সোননাথকে মল্যায়ণ করা শিখিনি এমনভাবে যে কে বসেছে বেদাতটা আমরা বুঝতেই চাই না বেদাতকে বরং প্রশ্রয় দিয়েছি এর উপরে মানুষকে আমুল করার জন্য উদ্বুদ্ধ করছি সাহাবাকেরাম এটা কখনো মেনে নেননি রসুল্লা সাল্লা আল সাল্লাম কখনো মেনে নেননি আমরা আজকে তার সঙ্গে আপোস করে সঙ্গে চলছি এটা কখনোই নয় আল্লাহ রবলের জন্য বলেছেন তোমাদের মধ্যে যে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আল্লাহ সঙ্গে মোলাকাত করবে আল্লাহর রেজামন্দি যে ব্যক্তি পেতে চায় প্রদত্ত আমুল এবং তারই প্রদর্শিত আমুলের আহাদা আর একটি শর্ত উল্লেখ করছেন যে এই আমুলটি সৎ আমুল করতে গিয়ে অন্য কাউকে সম্পৃক্ত করা যাবে না এক আল্লাহর এবাদত করতে গিয়ে একমাত্র তারই এবাদত করতে হবে আর কোন বস্তু কোনো ব্যক্তি কোন জিনিসকে তার সঙ্গে শরিক করা যাবে না সংশ্লিষ্ট করা যাবে না সমন্বিত উপস্থিতি পর একটা ছোট্ট বিরতি নিচ্ছে বিরতির পরে আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারকা ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ও আন নামে। कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी জানতে হোলি দেখুন মূল কুরআন ও ইসলামী আদর্শ আজরাত সাডে আটায় টায় বাপুনোর প্রচার সকাল 6:00 টায় বাংলাদেশে পিটিভি বাংলায় Saturday's provide In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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? Let means if in God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Dekhoon. Dr. Jaakirat Shange Alapkori. Paraburthi Anushthaan. Peace TV, Bangalaya. Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shamanito... দর্শক মণ্ডলী আমরা আলোচনায় আবার ফিরে আসলাম আমাদের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন বিধাতের সঙ্গে যারা জড়িত হয় সন্ন্যাদকে মূল্যায়ন না করে তাদের অবস্থান এবং তাদের পরিণতি সম্পর্কে আমরা একটু উল্লেখ করি শরীয়ত মূলত পরিপূর্ণ একটি জীবন বিধান। কোন মানুষ নতুন কিছু তৈরি করার অধিকার রাখে না এবং তাদের জন্য উচিত নয় কেন আল্লাহ মায়েদা তিন নম্বর আয়ত বলছেন বিদায়ী হজ্জের ভাষণে এই আয়াত রসুল্লাহ সাল্লাম যোগ করেন যখন জিবিলামিন নিয়ে উপস্থিত হন আজকের দিন আজকে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম ও আত্ম আলাই নিয়ে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম তুলাকুমুল ইসলাম আদিনা এবং ইসলামকে দিন হিসাবে তার উপরে আমি খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম এই আয়াতের মাধ্যমে আমরা পরিষ্কার জানতে পারি ইসলাম পূর্ণাঙ্গ একটি বিধান পরিপূর্ণ এখানে নতুন কিছু সংযোগ করার অধিকার আমারও নেই আপনারও নেই পৃথিবীর কারোই নেই কিন্তু যখন একটা বেদাতের আবিষ্কার করা হল তখন শরীয়তের মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করলাম এই আয়াতটি পড়েই ইমাম মালিক রহিমাহুল্লাহ তার শ্রেষ্ঠ ছাত্র ইমাম সাফি রহিমাহুল্লাহকে বলছিলেন ইনাকুল্লাহদ রসুল্লাহ সাল আলহালামিক দিন যেটা নিশ্চয় যে সমস্ত বিষয় রসুল্লাহ সাল্লাম ও সাহাবিক যুগে তিন হিসাবে ছিল না আজকেও সেটা দিন নয় এই কথা বলেই তিনি এই আয়াতটি পেশ করলেন আলিউমুয়া আকমাল তুলা কুম দিন সেটাই দিন যেটা ছিল না সেটা দিন নয় আজকে বহু দিনের আবিষ্কার হয়েছে সোননাথকে বর্জন করে অনেক আমুলের জন্ম অ্যাক্সিডেন্ট মানুষ দিয়েছে তার কোনো ভিত্তি নেই এ কথায় ইমাম শাহি রাহ তিনি উপদেশ দিয়ে বলছেন যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি নতুন জিনিস তৈরি করলো হাসানাতান আর মানুষ এটাকে ভালো মনে করে গ্রহণ করল হকাত আন্না মোহাম্মদান সাল্লিয়াল্লাম যে ব্যক্তি একটা আমল তৈরি করলো ভালো মনে করে মানুষেরা তাকে ভালো মনে করলো ওই যে ব্যক্তি তৈরি করলো সে ব্যক্তি যেন মনে করলো সাল্লাম তার রিসালাতের ক্ষেত্রে খেয়ানত করে গেছেন নজিবুল্লাহ অর্থাৎ মনে হবে তখন যে নবী মোহাম্মদ সাল আলাইস্লাম হকটা দিয়ে যেতে পারেননি কিছু ভালো তিনি ছেড়ে গেছেন যেটা ভালো যেটা উত্তম তিনি সেটা আমাদের মাঝে দিয়ে গেছেন তিনি জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সাল্লাসাল্লামের মধ্যে আল্লাহর স্পষ্ট চ্যালেঞ্জ আল্লাহর পরিষ্কার ঘোষণা যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নমুনা সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিল ছিলামের মধ্যে আমাদেরকে তারই আদর্শ গ্রহণ করতে হবে আর যদি কোনো ব্যক্তি নতুন কিছু তৈরি করে মনে করে যেটা ভালো তৈরি করলাম তাহলে বুঝতে হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই ভালোটা দিয়ে যেতে পারেননি তিনি রিসালতের খিয়ানত করেছেন বরং আল্লাহ রিসালত কিভাবে পৌঁছিয়ে দিয়েছেন তিনি বলছেন আপনি তাই পৌঁছিয়ে দিন रबर पक्ष नाजिल जा नाजिल प्रभुर पक्षा पीलमता फल जो अपनी पछिए ना देंख लता जे भाव ओहिर विधान मानुषर सामने पहुंचे देते पे कि तुम्हारे पोछये दिए तीन बारिजारे हाथ तुले सिले এবং বললেন এ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার ইসালতকে জনগণের কাছে পৌঁছিয়ে দিয়েছি সুতরাং আছো তারা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিও দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা শরীয়ত সম্পর্কে একটু কম বুঝতে গেছি আমরা উল্টা বুঝেছি শরীয়তকে সম্পূর্ণ মনে করি না যে আলিম যে ব্যক্তি যে মনীষী যে ফকি যে মুফাসসির যে ব্যক্তি হোক না কেন যদি শরীয়তকে সম্পূর্ণ মনে না করে তাহলে আল্লাহর এই দাবিকে সে মিথ্যাই প্রতিপন্ন করলো ডক্টর সাল্লা শরিয়তকে সে অসম্পূর্ণ মনে করলো সে ঠাট্টা করলো আল্লাহর নবী রিসালাতের খান করেছেন বলে প্রমাণ করলো না তার কোনো সুযোগ নেই কয়েকটি ধারায় কয়েকটি ধাপে তিনি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ যেমন বলেছেন যে শরীয়ত পূর্ণ ইসলাম পরিপূর্ণ তেমনি ইসলামের যা কিছু তা তিনি জনগণের কাছে পৌঁছে দিয়েছেন একটি বিষয়ও তিনি গোপন করে জান তাহলে আপনি যে বিষয়টি আবিষ্কার করলেন ভালো মনে করে এটা আল্লাহর চোখে ভালো নয় এটা রাসুল সাল সাল্লামের দৃষ্টিতে ভালো নয় এটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয় এটাই হলো বেদাতে আমল আর এটা করার কারণেই সুন্নাতকে আমরা মূল্যায়ন করতে পারছি না আমরা সুন্নাতের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি আল্লাহ রাবুল আলম বললেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সাল আলাম মধ্যে তাহলে তিনি উত্তম জিনিস ছেড়ে গেলেন কি করে ইমাম সাফি রাইমাউল্লা বলছেন যদি কোনো জিনিস সৃষ্টি করার পরে ওটাকে ভালো মনে করে এটাকে ভালো মনে করার কোনো সুযোগ নেই এই জন্য তো বেদাতে হাসানা আর বেদাতে সাইয়ে বলে নতুন আর একটি বেদাত তৈরি করা হয়েছে দুই প্রকার ভাগ করে আরেকটি বেদাত করা হয়েছে যেটা আগের পর্বে বলেছি ভালো মনে করে তৈরি করলে তো ভালো হবেই কিন্তু মানুষ কি সবকিছুর মানদণ্ড ভালো এবং মুন্দের মানদণ্ড কে ভালো এবং মুন্দের মানদণ্ড হলেন মহান আল্লাহ রব আলম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম সেই বুখারের এক হাজার বিরাশি পৃষ্ঠা হাদিসটি খুলুন রবি মোহাম্মদ সাল্লাম বলছেন আর মুহম্মদ সাল্লাম হলেন একমাত্র ব্যক্তি যিনি মানুষের মাঝে হক এবং বাতিলের পার্থক্যকারী মানদণ্ড তাহলে মানদণ্ড হিসাবে আমি কাকে গ্রহণ করছি নবী যেটা দিয়ে গেছেন সেটাই উত্তম আদর্শ সেই সুননাথকে আমাকে আপনাকে মূল্যায়ন করতে হবে আর তার সুননাথের সাথে যেটা মিলবে না যেটা যুগের ছিল না সেটাকে আপনাকে আমাকে বর্জন করতে হবে যদিও বা অসংখ্য বিষয় মানুষ তৈরি করেছে সেই দিকে আপনাকে এবং আমাকে পুরক্ষেপ করা যাবে না সেদিকে তাকানো যাবে না আমাকে সুজা ফিরে যেতে হবে রসুল্লাহ সাল্লামের আদর্শের দিকে কারণ তিনি হলেন সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক তার কাছেই কল্যাণ পাওয়া যাবে আর তিনি আমাদেরকে কেয়ামতের মাঠে উপকার করবেন পৃথিবীর কোনো মানুষ সেই দিন উপকার করতে পারবে না সাফাত করতে পারবে না কাউ পানি পান করাতে পারবে না তার কাছে আমরা ফিরে যাব সুতরাং दात के बुझे जे प्रत्याखान करी सोन्नाथ के आकड़े धरि सोन्नाथ आम कर रसल्लासम सुपारिश लाभ धन्य हई कियातर मठे हमें काउसारे पानी पान करार् भाग्यवान हार चेष्टा करी आल्ला तौफिक दान कर अकुलहदा আস্তফি আসসালামাইকুম বরহমতুলারকাত सकल समस्थान एक कथार मध्य अपना ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল খ রূপে প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম